উজিমানুরাতুল ফাজর সেখানে কেয়ামতিদীশ আল্লাহমতাল অঙ্কন করেছেন তার বর্ণার দিকে আমরা যাচ্ছি একুশ থেকে তিরিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ সুবাহ তিনি বলছেন না এটা কখনোই ঠিক নয় এই পৃথিবীকে যখন সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এবং যখন তোমার রব উপস্থিত হবেন এবং উপস্থিত হবে সারিবদ্ধভাবে ফেরেস্তারাও সেই দিন জাহান্নামকে হাজির করা হবে এবং তখন মানুষ বুঝতে পারবে তার কি করা উচিত ছিল কিন্তু সেই বুঝ সেই অনুধাবন সেটা সেই দিন তার কি উপকারে আসবে يقول يا ليتني قدمت لحياتي شئي بولتا تھاك بي هاي افسوس آمار اي جيبون اي جنو جدي آمي آگه اي کچھو پاتھیا دیتا پڑتا فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَد وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَد আল্লাহ তিনি বলছেন সেই দিন আল্লাহর শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবেনা এবং তার বাধনের মত শক্ত বাঁধন কেউ আল্লা সুমতাল্লাহ তিনি আরও বলছেন সেই দিন বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফেরত আসো তুমি তোমার রবের দিকে ফেরত এসো প্রশান্ত এবং সন্তোষ ভাজন হয়ে খুশি এবং শান্তির সঙ্গে এবং তুমি আমার এবাদ বা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে তুমি প্রবেশ করো সুরাতুল ফাজর এই সুরার শেষের দিকে আল্লাহ সুবাহতআলা কেয়ামতের কিছু দৃশ্য আমাদের সামনে অঙ্কন করেছেন একদিকে মানুষের মধ্যে সে ভীতি এবং আতঙ্ককে তিনি ফুটিয়ে তুলেছেন যখন কিনা মানুষ নিজেদের চোখের সামনে জাহান নামকে উপস্থিত দেখতে পাবে সেই দিন মানুষ আফসোস করে বলতে থাকবে যদি সে এই কঠিন দিনের জন্য আগে কিছু ভালো কাজ ভালো আমল সে পাঠিয়ে দিতে পারত তাহলে তার কতই না উপকার হতো কিন্তু সেই দিনের সেই বুঝ সেই দিনের সেই আফসোস এটা তার কোনো উপকারই আসবে না আল্লা সুখমতাল্লাহ বলছেন সেই দিন আল্লাহর শাস্তির মতো কঠিন শাস্তি কেউই দিতে পারবে না এবং তার বাঁধনের মতো শক্ত বাঁধন কেউই দিতে পারবে না এক দিকে যখন পাপি বান্দাদের এই অবস্থা অপরদিকে আল্লাহর যারা অনুগ্রহপ্রাপ্ত নেককার বান্দা তাদের হবে সম্পূর্ণ ভিন্ন চিত্র সেই নেক বান্দাদের পরিণতি সম্পর্কে উল্লেখ করে আল্লা সুখমতাল্লাহ বলছেন চরম ভয়ভীতির মধ্যেও সেই ব্যক্তিরা থাকবেন प्रशान ते अभिकारी शांत मन अभिकारी एक पापी अबाध बान्दा के मुखोमुखी शक्त कठिन बांधने तक बेहद फेला हमर दिखे बेला मुक्ति प्रशांतर दिखे आह्वान करद्देश्य बला हरबिकमी तुम्हरा बंद मध्यब फेरस्तर से मैदान उपस्थित हार दृश्य से कठोर सामरिक दृश्य विपरीतेन कर प्रशान दृश्य जा अति कोमल सम्बोधन एवं भावधारायपूर्ण अवस्थार विपरीत अवस्था बर्णना এবং সে অনুপাতে উপযুক্ত শব্দ নির্বাচনের মাধ্যমে আল্লাহ সুফতআল্লাহ এই চিত্রকে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন বিপরীত ধর্মী এই দুইটি দৃশ্য এর উপস্থাপন আমাদের মন করে আন্দোলিত আল্লাহ সুফতাল্লার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই সমস্ত প্রশান্ত চিত্তের অধিকারী বান্দাদের মধ্যে সামিল করেন যাদেরকে উদ্দেশ্য করে বলা হবে ফাদ খুলি, ফি ইবাদি ওয়াদ খুলি জান্ন তোমরা আমার প্রিয় সন্তোষভাজন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জাননাতে তোমরা দাখিল হয়ে যাও প্রবেশ করো ওসলুতে আলিআদিন মাহমদ ওয়ালি ওসাহি ওসলাম আলহামদুলিল্লাহি রবিলামিন